ইউরোক্টো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন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 আমাদের এই টেলিভিশনের প্রোগ্রাম আপনার উপভোগ করছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি স্বাগত জানাচ্ছি আমাদের সিরিজ ডিসকাশনে আমাদের আলোচনায় আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি এবং আলোচনাটা হল এরকম আগের আয়াতের কথা বলেছেন আর আল্লাহ খালি নামাজ আদায় করে গেলাম সারা জীবন আমরা জাকাত দিয়ে গেলাম আল্লাহ নবী মেনে গেলাম কিন্তু দুনিয়ার ক্ষমতা দেখি অন্য মানুষের হাতে তার কি হবে এই প্রসঙ্গটার জবাব আল্লাহ হরবুল্লাহ আলমিন আয়াতের খুব সুন্দর করে দিয়েছেন আল্লাহ কি বলছেন শানির রাহি লীন কফর ফিল যারা কুফরি করেছে এই পৃথিবীতে তাদেরকে পরস্ত করার মতন কেউ না এই পৃথিবীতে তাদেরকে কেউ এজাজ করতে পারবে না আজ করতে পারবে না তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না তাদেরকে কেউ পরাভূত করতে পারবে না এরকম যেন আপনি মনে না করেন এবং তারা পৃথিবীতে সব সময় তারা এমন ভাবে থেকে যাবে তাদের ইজ্জত নিয়ে সম্মান নিয়ে ী নিয়ে তারা পৃথিবীকে শাসন করতে থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে এরকম যেন আপনি মনে না করেন বরং কি কথা কারণ তাদের ঠিকানা হলো জাহান্ন আর ঠিকানা হিসেবে কতই না খারাপ আগের আয়াতে আমাদেরকে আল্লাহর নবী তাত করার জন্য আল্লাহ নবীকে মেনে চলার জন্য আল্লাহ রবাহিন যে কথা বলেছিলেন প্রাসঙ্গিক্রমে সেই কথাই কিন্তু আল্লাহ এখানে আবার কমপ্লিট করছেন হাউ আল্লাহ ইজ কমপ্লিটিং দ্যাট কমপ্লিট করছেন যে আল্লাহর নবীকে যারা আমরা মেনে চলব তারা যেন কোনো সময় না ভুগি তারা যেন কোন সময় কমপ্লেক্সে আমরা মনে হয় দিন মেনে আমাদের কোনো লাভ বলে সারা জীবন তো নামাজ পড়লাম লাভ হলো কি সারা জীবন তো সুন্নত পালন করলাম লাভ হলো কি লাভ অবশ্যই হয়েছে কারণ মহামেলা তো শুধু দুনিয়াতে শেষ না আখেরাত পর্যন্ত এই মহামেলা কিন্তু যাবে ঠিক না আমাদের জীবন তো এখানে শুরু হয়েছে দেখেন একটা কিতাব আছে কিতাবটা হলো কিতাব রোহি রটা লিখেছেন আর উনি বলেছেন মানুষের রোহের সঙ্গে এবং বডির সঙ্গে পাঁচ ধরনের রিলেশন আছে যখন আদম আ আমি কি তোমাদের রব নেই আমরা বলছিলাম কেন না এটা হলো এক নম্বর দুই নম্বর হলো মায়ের গর্বে যখন সন্তান আসে দ্বিতীয় মায়ের গর্ব থেকে দুনিয়া যখন আসে তিন নম্বর উইল কন্টিনিউ ফ্রম ওয়ান স্টেজ টু অ্যানাদার স্টেজ দুনিয়ার জীবন এই কিন্তু সব কিছু নয় এজন্য এই দুনিয়াকে নিয়েই যেন দুনিয়ায় কি হচ্ছে মাত্র কয়েক দিনের এই দুনিয়া মাত্র কয়েক দিনের দুই দিনেরও দুনিয়া আজ মরে তো কাল দোসরা দিন হে আমরা এ বলে থাকি আজকে যদি মারা যায় তো আগামীকালকে যাবে ঠিক না কোথা শর্ট ভেরি ভেরি লিমিটেড এবং আল্লাহ রব সুরা আলার মধ্যে বলছেন বল তো আসল কথা হলো এটা মানুষেরা দুনিয়ার জীবনকে তোমরা বড়ই গুরুত্ব কিন্তু কথা উৎকৃষ্ট, সবচেয়ে আর সেখানে থাকবে। তাহলে দুনিয়াতে যদি কাফের মুশ্রিকরা আমাদের উপরে জুলুম অত্যাচারও করে থাকে আমরা যদি মজলুম হয়ে থাকে তাহলে বিচার তো আল্লাহ রবাহ আলমিন একদিন একদিন করবেন দুনিয়ার আদালতে বিচার হয় বিচারে ভুল হতে পারে বিচারকরা ঘুষ খাইতে পারে বিচারকরা কোন কারণে কোনো না কোনো ভুল হবে না। সেদিনের বিচার হলো সবচেয়ে আহকামুল হাকিমিন সব বিচারকের বড় বিচারক কি আল্লাহ বিচারকের বড় বিচারক দেখেন আপনার এই পৃথিবীর সবথেকে আপনার বেশি ক্ষমতাধর লোক এবং সব থেকে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থেকে বিদায় নেওয়ার আগে একজন স্বাভাবিক সাংবাদিকের হাতের জুতার পিটানি আল্লাহ এবং জুতা নিক্ষেপ করা তাকে দিয়ে একটা সুথ্রো করে তাকে ইনসাল্ট করা এটা কিভাবে হলো এটা আল্লাহ রবুল্লা আলমিনের ফয়সালা এখন আপনারা যারা কম্পিউটার গেমের কথা জানেন কম্পিউটারের গেমে এরকম হয়েছে থ্রোয়িং শুজ এটা একটা গেম হয়ে গেছে যে বাচ্চারা কে কতবার শু থ্রো করতে পারে প্রেসিডেন্ট তাহলে দেখেন সবথেকে বড় রাস্তায় সব থেকে ক্ষমতাধার ব্যক্তি থাকা পরেও আল্লাহ কিন্তু জুতার পিটানি খাওয়াইতে পারেন এটা আল্লাহ রব আলমিনের পক্ষে সম্ভব এবং এটা কিন্তু বিচারও সেরকম করা যায় না উনি নিজেও তো এখনো বেঁচে আসেন কিন্তু কই বিচার কি হলো তেমন তো বিচারও হয় নাই কাজেই ইজ্জতের মালিক হলেন আল্লাহ আবার কাউকে অপদস্ত করার মালিক হলেন আল্লাহ ক্ষমতার মালিক হলেন আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ সুর আলান করে বলেছেন وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير قل اللهم قل الله مالك الملك রাজাধিরাজ কিং অফিরাজ আর যার থেকে খুশি তুমি এটাকে ছিনিয়ে নাও সকাল বেলায় বাদশা তুমি ফকির সন্ধ্যা বেলা হায়রে নদীর খেলা কেউ হয়তো সকালে বাদশা থাকে বিকালে ফকির হয়ে যায় সিরাজ কথা আমরা জানি নবাব সেরাজউলা কিভাবে রাজ্য হার আমরা কথা জানি আমরা অমুকের কথা জানি আলিবরদি খানের কথা জানি কত মানুষ আকবরের কথা জানি ক্ষমতায় ছিল ক্ষমতা হারিয়ে ফেলেছে আল্লাহ আলামিন যাকে খুশি ক্ষমতা দেন। যাকে খুশি আল্লাহ রব আলামিন তার থেকে ক্ষমতা নিয়ে নেন অত আল্লাহ রব আলমিন যাকে খুশি তাকে ইজ্জত দান করেন আর যাকে খুশি আল্লাহ রাকে তাকে ইজতি করেন ইজ্জত আল্লাহর আল্লাহর নবীর ইজ্জত হলো মুমিনদের জন্য আর বলছেন ইমি রসুলিহিন এটাই হল ইজ্জত তাহলে ইজ্জত হলো দেন। আল্লাহ হরবুল্লাহ আলমিনের একটা নিয়ম আছে কিছু মেথোডলজি যদি মানুষ ফলো করে তাহলে দুনিয়াতে কিছু সময়ের জন্য আল্লাহ কাউকে ক্ষমতা দিতে পারেন এখানে নবী কে বলছেন হে নবী আপনি যখন কাফেরদেরকে দের দেখবেন কথা মনে করবেন না যে পৃথিবীতে কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না আদ সামুদ কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আল্লাহ ফেরায়ুন কে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ কে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ কে ধ্বংস করে দিয়েছেন আল্লাহর এবং আল্লাহ যখন যাকে চান তখন তাকেই আল্লাহর আলমিন ধ্বংস করে দিতে পারেন এই ক্ষমতা হল আলামিনের আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন আদকে ধ্বংস করলেন সামুদকে করলেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আর কত আল্লাহর আখেরাতের তুলনায় সময়টা বড়ই কম ভাই যারা আমাদেরকে দেখছেন আমাদের সম্মানিত ভিওররা আপনারা তাহলে একথা আমরা বুঝলাম যে দুনিয়ার জীবনটা সময় কম যারা এখানে ফালাফালি করে লাফালাফি করে এটা খুব বেশি সময়ের জন্য নয় এই ব্যাপারে আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ আমরা খানিক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি ব্রেকের পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত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 ण्य और बर्जन्य सोमवार मंगलवार रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेषे पीस टीवी बांगल्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 शाहिदल्ला खान मदन डर हाफेजाम जहांगीराम दायित्व देखिदा স্বাগত জানাচ্ছি সারা দুনিয়া থেকে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে ওয়েলকাম ব্যাক আল্লাহ আমরা আলোচনা করছিলাম যে পৃথিবীর জীবন অল্প দিনের আর এই জীবনে যারা অনেক কিছু করে অথবা এই জীবনে হয়তো আল্লাহকে না মেনেও অনেক কিছু পেয়েছে কিন্তু দেখেন আমাদের সিক্সটি টু সেভেন্টি ইয়ার্স আমরা বাঁচি এর বেশি কিন্তু আসলে আমরা বাঁচি না কিছু লোকজন হয়তো এর থেকে একটু বেশি যায় কিন্তু ষাট থেকে সত্তর বছর এবং আল্লাহ রো কম কেমন একদিন ডে কাছে তখন মাত্র দিন হয় সুবাহ আল্লাহ তাহলে যদি কেউ আমাদের উপরে জুলুম করে থাকে তাহলে জুলুম তো এখনো বেশি দিন করে না এক সকাল এক সকাল এরকম এক বিকাল এক দুপুর এরকমই তো হয়েছে কারণ সময়টা তো আল্লাহর কাছে অনেক অনেক বড় হিসাব আল্লাহর কাছে সময় সেই হিসেবে এটা খুব একটা সময় হয় নাই খুব বড় সময় কিন্তু হয় নাই। বরং বড় সময় লম্বা সময় হবে হলো আখেরাতের সময় কাজে এই দুনিয়ার জীবনে যদি আমরা মনে করেন এমন হলো দুনিয়ার জীবনে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারলাম না দুনিয়ার জীবনে সবকিছুর ফয়সলা তো কখনো হয়ই না আমি আগেও বলেছি আপনাদেরকে যে সব বিচার আচার কারণ যেখানে কোনো পাওয়ার খাটানো যাবে না সেইটাই হলো সব থেকে বড় জায়গা এজন্য দুনিয়াতে কাউকে দেখে আপনি যেন এরকম মনে না করেন যে আরে তার মনে হয় বিচার হলো না সে পার পেয়ে গেল অবশ্যই পার পাবে না কেয়ামতের ময়দানটা সম্পূর্ণ আলাদা যত অবিচারের বিচার দুনিয়াতে হয় নাই এবং কোর্টে গিয়েও যাদেরকে যারা খালাস পেয়েছে তারা অপরাধী এরা আল্লাহ রা আলমিনের আদালতে তারা বিচারক হবে সেই বিচারের দিন আল্লাহ রব আলমিন কি করবেন একটু শোনেন কোরআন থেকে আমি আল্লাহ তাদের মুখের উপরে মোহর মেরে দিব স্টাম মেরে দিব তাদের মুখের উপরে তাদের হাত গুলো হাত গুলো আমি আল্লাহর সামনে কথা বলবে তারা দুনিয়াতে যা কিছু করেছে দেখেন দুনিয়াতে আমরা কোর্টে গিয়ে আমরা একজন ব্যারিস্টার রাখি আমরা উকিল রাখি যে যাতে করে ডিবেট করে যুক্তি তর্ক দেখায় আমাকে যেন জাজকে নো লয়ার নো উকিলোয়ান ইন দা কোর্ট এটা কোর্ট এর বিচারক কে আল্লাহ আল্লাহ তো আল্লাহ হলেন বিচারক বিচার কিভাবে হবে আল্লাহ আমাদের মুখের উপরে মোহর মেরে দেবে নো টকিং কারণ তোমরা আর দেওয়া যাবে না মুখটার উপরে সিলমোহর মেরে দেয়া হবে আর হাতগুলোকে আল্লাহ কথা বলাবেন দেখেন আল্লাহ ইচ্ছা করলে যে কোনো জিনিসকে কথা বলতে পারেন আপনারা চায়নার থেকে বিভিন্ন টয় আসে আর কথা বলে নাউটার কোন সন্দেহ নেই আর তাদের পা গুলো সাক্ষী দিবে পায়েও কথা বলবে যখন হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে চামড়া সাক্ষী দিবে তখন মানুষ অবাক হয়ে যাবে সেই দিনে হাতের এত যত্ন নিলাম সোনো পাউডার লাগালাম এত সুন্দর করে এত যত্ন করলাম আদর করলাম আজকে সবাই তোমরা কেন আমার বিপক্ষে চলে গেলে অকালু দিহিম তোমাল তখন তার চামড়া বলবে যে আমার বিপক্ষে গিয়ে তুমি কেন সাক্ষী দিলে তখন চামড়া বলবে যে আল্লাহ সব জিনিসকে কথা বলাতে পারেন সেই আল্লাহ আজকে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন আর আল্লাহ যখন কথা বলার শক্তি দিয়েছেন উইল নেবাল্লা আমরা কোনো মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা আমরা বলতেই পারি না বলার প্রশ্নে অত্যাচার করে আজ যারা মুসলমানদেরকে টেরোর বলে আজ যারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে আজ যারা ইন্ডিয়ার বিভিন্ন সম্প্রদায় দাঙ্গায় যাদের ক্ষমতার কারণে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে আমরা অপেক্ষা করি সে পর্যন্ত আর আল্লাহ রবাহ আলমিন অনেক সময় আখেরাত পর্যন্ত অপেক্ষাও করেন না দুনিয়াতেও আল্লাহ সুনা হুয়া তা আলা অবস্থার পরিবর্তন করে দেয় বাতাস সবসময় দিক দিয়ে আসে না হয়তোবা যে কোনো সময় আল্লাহর মেহরবানি হলে আমরা দুনিয়ার দেশে দেশে দেখেছি বিভিন্ন আর যদিও এই দুনিয়ায় আমরা অবস্থার পরিবর্তন না দেখি তাহলে এইটাই তো আমাদের জীবন আমাদের জীবনের থেকে বড় পাওয়া হলো থেকে বড় চাওয়া হলো এটা যদি আল্লাহর আলমিন এর জন্য আমরা জীবন দিতে পারি আমাদের জীবন তখন ধন্য হয়ে যাবে আর এই জীবনকে যদি আমরা ধন্য করতে তাহলে দুনিয়ায় কাফের কি করল। এটা দেখে যেন আমরা কনফিউশনের মধ্যে পড়ে না যাই আর কোন সময় যেন মনে না করি যে আল্লাহ মনে হয় তাহলে কাফের মুশরিকদেরকে আর দেখতেছেন না আল্লাহ মনে হয় আগের মতন ক্ষমতাশালী নাই নাজুবিল্লাহ আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন আল্লাহ যেই ক্ষমতা নিয়ে আল্লাহর ওই আল্লাহর ওই ক্ষমতা এখনো আছে যেই ক্ষমতার কারণে আল্লাহর আলমিন কেসরার কায়সার ভেঙ্গে খান খান করে দিয়েছিলেন তাদের রাষ্ট্রগুলোকে ওই আল্লাহর ওই ক্ষমতা এখনো আছে কিন্তু নাই কি শুধু নাই হলো আবু নাই হামজা নাই এটা হলো আজ আমরা বড়ই দুনিয়ার লোভ হয়ে গিয়েছি আজ আমরা এবং কাফের মুশ্রিকদের মাঝখানে খুব বেশি পার্থক্য নাই যদি আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারতাম নামাজি হতাম আল্লাহ দিনকে মেনে চলতাম তা ওদের থেকে আমরা ভালো হতাম আমাদেরকে দেখে ওরা মুসলমান হতো সেজন্য আল্লাহ রব্বুল আলামিন। এই আয়াতের মধ্যে আমাদের যে হেদায়ত দিচ্ছেন শুন। আমরা আবার রিভিউ করে দেখি আল্লাহ রব্বুল্লাহ আলামিন, এই আয়াতের মধ্যে আমাদেরকে কি হেদায়ত দিলেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দিয়ে বললেন তোমরা যেন কোনো সময় কাফের মুশ্রিকদের চাকচিক্য দেখে তাদের বড় ধরনের ক্ষমতার বাহাদুরি দেখে অথবা তাদের ধন সম্পদ দেখে তোমরা যেন মনে না করো যে এটাই তারা সবকিছু পেয়ে গিয়েছে তাদের আসলে শান্তি নাই দুনিয়া শান্তি তো নাই দুনিয়ায় না হয় দুই দিনের জন্য ভোগ করলই। কিন্তু কি হবে তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে এখন আপনারা আমাকে জিজ্ঞেস কেন পাই না পাই এই কারণে আমরা মুসলমানরা নামের মুসলমান হয়ে গেছি কামের মুসলমান আমরা তো নাই না দিয়ে তো কোনো কাম হয় না আসল কাম হলো আপনার আমলে সলে যেটা সেটার মাধ্যমেই কাজ হয় এই জন্য যদি আমাদের আমল ভালো হয় চরিত্র ভালো হয় ক্যারেক্টার ভালো হয় আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিবেন আল্লাহর যে ক্ষমতা আগে ছিল এই ক্ষমতা এখনো আছে আল্লাহ আহ বেনু আল্লাহ শুরু আল্লাহ শেষ আল্লাহর ক্ষমতা সব থেকে বড় ক্ষমতা কাজে আসুন আল্লাহর ক্ষমতার উপরে আমরা ইমান রাখি আর কোরআন দিয়ে আমরা জীবন গড়ি কোরআনের ভিত্তিতে আমাদের জীবন সুন্দর হোক এই আশাবাদ ব্যক্ত করে আমাদের এপিসোড এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই আল্রায়ন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক बारे इमेल कर समाधान